দীপাংলা আসসালামিক সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী সৌমের ফল এবং তার মাসাইল নিয়ে আমরা আলোচনা শুনে আসছি গত দর্শে আমরা আলোচনা করেছি কোন কোন কাজে রোজা ভেঙে যায় শ্রম ভেঙ্গে যায় সেখানে প্রথম শুনেছি যে ইচ্ছা করে খেলে এবং পান করলে রোজা ভেঙ্গে যায় এবং ভুলে কেউ যদি পেট ভুরেও খায় এবং পান করে এতে রোজা ভাঙে না এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হলেই যে জানলাম যে খেলে এবং পান করলে রোজা ভেঙ্গে যায় কিন্তু গোসল করতে যেয়ে হঠাৎ করে অনিচ্ছায় পানি মুখে চলে গেছে অথবা ওযু করতে যে হঠাৎ করে অনিচ্ছায় পানি মুখে চলে গেছে তাহলে কি রাজা ভাঙবে না ইচ্ছা করে যেহেতু তিনি বলেন আমি আল্লাহ কে জিজ্ঞাসা করলাম আনিল ওধু আপনি আমাকে অজু সম্পর্কে কিছু বলুন কল তিনি বললেন আসবির তুমি যখন অজু করবা তখন পরিপূর্ণতার সাথে মোবা লাগা এবং ধোয়ার ক্ষেত্রে পানি নাকের ভিতরে দেওয়ার ক্ষেত্রে কুলি করার ক্ষেত্রে পরিপূর্ণতার সাথে তুমি উজু করবা ও বাইনাল আসাবে এবং অজুর সময় তোমার আঙ্গুলির মাঝে খেলাল করবা আঙ্গুলির মাঝে কি করবা খেলাল করবা যেন মাঝখানে শুকনা না থাকে অবালিক এস্তিন শাক এবং নাকে পানি চড়ানোর সময় বেশি ভিতর পর্যন্ত পানি দিবা ওজুর ক্ষেত্রে এবং নাক ঝেড়ে নিবা। ইল্লা আনতা কুনা সয়মান তবে যদি রোজা অবস্থায় থাকো তাহলে নাকের বেশি ভিতরে পানি দেওয়ার দরকার নেই তাহলে রোজা ছাড়া উঁজু করব কিভাবে নাকে এবং মুখে পানি গড়গড়া সহকারে দিব নাকের ভিতর পর্যন্ত পানি দেবো ইল্লা আনতা কুনা সান কিন্তু রোজা অবস্থায় ভিতরে পানি দেওয়ার দরকার নেই স্বাভাবিকভাবে নাকের ভিতরে পানি গেল বা কুলি করলাম ভিতরে দেওয়া নিষেধ সেজন্য বলছিলাম ভিতরে দেওয়া নিষেধ তারপরেও যদি হঠাৎ না জেনে কিছু অংশ পানির ভিতরে চলেও যায় অনিচ্ছাই এতে ইনশাল্লা রোজার কোনো ক্ষতি হবে না তো প্রথম জিনিস জানলাম খাওয়া এবং পান করা দ্বিতীয় যেটা রোজাকে ভেঙে দেয় সেটা হলো আলজিমা সহবাস করা স্ত্রী সহবাস করা এটাতে রোজা ভেঙে যাবে আল্লাপাক বলছেন ওহ লু ইলায়তা স্যাম রমজান মাসের রাত্রিবেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীরকে হারাল করে দেওয়া হয়েছে বিধাই শোবে সাদিক থেকে নিয়ে সহ্য ডোবা পর্যন্ত স্ত্রি হারাম স্ত্রীর সহবাস করা যাবে না কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে ওই যেই দিন সহবাস করলো ওই দিন সে রোজাটাও তাকে পূর করতে হবে রোজাটা কি করতে হবে যেই দিন সে রোজা ভেঙেছে যেই সে জেমা করেছে সহবাস করছে ওই দিন রোজাটাকে পুরো করতে হবে এটা তার কাজে আর দ্বিতীয় জেনে সেটা ওয়ালেহি কাফারা সে কাফারাও দিবে কাফফারা কি যে যদি ইচ্ছা করে তার স্বামী স্ত্রীকে যদি মেলন করে রোজা রেখে রোজা রাখা অবস্থায় তার কাফারা হলেই যে গোলাম আজাদ করতে হবে যেটা এখন নেই অথবা দুই মাস লাগাতার রোজা রাখতে হবে দুই মাস লাগাতার লাগাতারের অর্থ হলে এই যে একেবারে কন্টিনিউ পুষ্পান্নটা রোজা রেখেছেন লাগাতার এরপরে একদিন বাদ পড়েছে তার আবার শুরু করতে হবে আবার দুই মাস উনষাটটা বা আঠান্নটা রোজা রেখেছেন একটা বাকি আছে গ্যাপ দিয়ে রাখতে চান হবে না আবার দুই মাস শুরু হবে শাহরাইন মোতাতা বেআইন লাগাতার দুই মাস রোজা রাখতে হবে এটা যদি কেউ না পারে তাহলে এ তাম ও সিদ্ধিনা মিসকিন আনষাটন মিসকিনকে খানা খাওয়াতে হবে তো এই আমরা যারা বিবাহ সাদী যারা করে আছি রোজার মাসে একটু সতর্ক দরকার কারণ তার কাফারা অত্যন্ত হালিস অত্যন্ত কঠিন এই বিষয়ে একটি রিবায়ত আছে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী উনি একটি হাদিস নিয়ে আসছেন সেই হাদিসটি হলেই আবু হুরাজ আল্লাহ তিনি বলেন বাইনা মানো জুলুসুন ইন্দা রসই আমরা আল্লাহ নবীর কাছে বসাছিলাম ছিলাম ইদে যা আরজুলুন একজন ব্যক্তি আসলো আসার পর আল্লাহ নবীকে বলল হে আল্লাহ নবীসাল্লাম আমি তো স্ত্রী সহবাস করে ফেলে দিয়েছি ওদা রেখে তো আল্লাহনে বলছেন তাহলে তোমার কি করতে হবে তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে পারবা এবং গরিব মানুষ গোলাম পাবো কোথায় তো তাহলে দুই মাস লাগাতার ওদের রাখতে হবে তো এক মাসেই পারলাম না দুই মাস কেমনি পারি বুঝেন নেই দুই মাস লাগাতার সেটাও তার জন্য কঠিন তাহলে সাতজন মেসিক দিকে খানা খেলাও তো বলছে আমি তো একবার গরিব মানুষ তো এভাবে সে আছে কিছুক্ষণ পর এক টুকরি বড় টুকরি খেজুর আসছে তো আল্লা নবী বললেন তুমি এটা কাজ করো এই খেজুরটাই তুমি নাও নিয়ে তোমার এই রোজার কাফফারা বলে মদিনায় যারা গরিব আছে এদেরকে তোমরা বন্টন করে দাও এখন ওই ব্যক্তি খেজুরটা নিয়ে বলছে হে আল্লাহ নবী এই দুই এলাকার মাঝে আমার চেয়ে গরিব কোনো ব্যক্তি নেই আমার পরিবারের চাইতে বেশি গরিব কোনো ব্যক্তি নাই তো তার এই কথা শুনে বলছেন আল্লা হেসে ফেললেন মারির দাঁত পর্যন্ত দেখা গেল তো যে কেমন ব্যক্তি হ্যাঁ যে গোলাও আজাদ করবে না দুই মাস রোজাও রাখবে না এরপরে শারদ মিসকিনকে খানাও খাওয়াবে না আবার তাকে যখন হাদিয়া দেওয়া হলো সদকা করার জন্য সে বলছে এর হক আমাই বেশি তো এরকম যদি একান্ত নিতান্ত যদি গরিব হয় তার জন্য আল্লাহর কাছে তোবা করতে পার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার যে কাফারা এটারও আমার সমর্থন নেই আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন ইচ্ছা করলে করবেন না কিন্তু নিয়ম এটাই যে জেমা করলে তাকে তার এই শাস্তি তাকে এটা করতে হবে যেই জিনিসগুলি রোজা ভেঙে ফেলে দেয় প্রথম খাওয়া এবং পান করার ইচ্ছা করা দ্বিতীয় জিমা করা তৃতীয় হলো ইনজায়াল মানি বীর্যপাত ঘটানো বীর্যপাত ঘটানো কোন ব্যক্তি যদি ইচ্ছা করে সে জেমা করা যেটা আগে শুনলাম সেই জেমাটাও ফরাজ মানে লজ্জাস্থানে জমা করতে হবে কেউ যদি লজ্জাস্থানে জেমা না করে এনমি বাহিরে কোনোভাবে যদি সে বীর্যপাত ঘটায় তাহলে তার জন্য রোজা ওজা নষ্ট হয়ে যাবে সং ওটা রোজা তার ভেঙে যাবে তবে ওই রোজার তার কাজা করতে হবে তাকে রোজার কাজা করতে হবে কিন্তু ওই ব্যক্তি দুই মাস রোজা রাখবে না দুই মাস সোজা রাখবে না আরেকটা জিনিস সেটা হলেই যে বিজ্যপাত হয়েছে কিন্তু ওটা স্বপ্নের মাধ্যমে নিজে ইচ্ছায় নয় সেখানে তার কিছু করার দিনে বেলা ঘুমিয়েছে স্বপ্নদোষ হয়ে গেছে তো যেহেতু এতে তার কোনো নিজস্ব কোনো দখল নেই নিজস্ব করার কিছু নেই বিধায় রোজা ভাঙবে না এখানে রোজা ভাঙবে না আর আরেকটা জিনিস সেটা হলেই ইচ্ছা করে বমি করা ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় তবে অনিচ্ছায় বমি হয়ে গেলে রোজা ভাঙে না এ বিষয়ে কওয়ালান আল্লাহাম বলেছেন আল্লাহাম বলেছেন যে ব্যক্তি বমি করতে বাধ্য হয়েছে ভূমি তাকে বাধ্য করেছে বমি করতে তাহলে তার জন্য কোনো কাজা নেই সে রোজাটাকে পুরা করবে আর যে ইচ্ছা করে ভূমি করেছে তার রোজা ভেঙে যাবে আর মহিলাদের জন্য হুরুজু দামিল হায়েজ তাদের যে ঋতু আছে মাসিকতা আছে এটা যদি চলে আসে তাহলে রোজা ভেঙ্গে যাবে সে দিনের মাঝখানে আসুক বা ইফতারের দুই মিনিট আগে আসুক যখনই আসলো সেই দিন রোজা নষ্ট হয়ে গেল। এটার কাজা করতেও পড়ে হায়েস এবং নেফাসের রক্ত যদি রোজা অবস্থায় চলে আসে যেই দিন আসলো সেই দিন রোজা ভেঙে যাবে আর একটা জিনিস সেটা হলে যে রক্ত যদি প্রবাহিত হয়ে যায় তো এক্ষেত্রে ওলামায়করাম বলছেন যদি অধিক রক্ত কারো গা থেকে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে রোজা ভেঙে যাবে তবে হালকা ফুলকা কোথাও যদি কেটে যায় একটু বা জখম থেকে যদি একটু রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে না জখম হয়েছে বা হঠাৎ করে হাত কেটে গেছে তো এখানে আমার করা কি আছে হ্যাঁ কোনো ব্যক্তি যদি পুরো হাত কেটে যায় বহু রক্ত তার ঝরে গেছে তার কারণে রোজা ভেঙে যাবে তো আমরা মফাত্তে রাহাত যেই কাজগুলিতে রোজা ভেঙে যায় সেটা আমরা জানলাম তো এখানে আর জিনিস সেটা হলে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ মনে করে যে রোজার কোনো ক্ষতি হবে কিন্তু ওইগুলি কাজে রোজার কোনো ক্ষতি হবে না যেমন স্বপ্নদোষ যদি হয়ে এঞ্জাল মনি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজার কোনো ক্ষতি নেই ঠিক তেমনই আল্লাহা তিনি বলেন রসুলাম উনি ফজর করতেন জুনুবি অবস্থায় ফজর হতো গোসল করতেন এবং রোজা চালিয়ে যেতেন মুসলিম আর একটি সাল্লাম বলেছেন আল্লাহ নবীলাম স্বপ্ন দো সারা উনি যেতেন এবং বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আর আপনারা দেখছেন Peace, TV, Bangla. Islamic International School presents Spreading the Truth. Clarifying the message. Islam requires mutual relationship, not only among Muslims, but also with the respect of other people. Focusing on the ultimate goal. We are not going to stay here forever, but our real home is Jannah. Treading the path of real success. Every Muslim should remember the justice of Islam. Watch presentations by the young orators of Islamic International Schools. দেখুন আগামী প্রজন্মকে তাদের মিশনে পথিকৃত প্রতি মঙ্গলবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে বিশ টিভি বাংলায় द्विधा द्वंद मूल्यबोधर अभाव प्रकृत विश्वास अभाव असचेतन जीवन जापन धर्म के भूल तुम धर्म ग्रंथेन एवंकरण यथाथ तथ्य पेते सकल क्षेत्र करत्य प्रकाश करते कारण यहां अपन अधिकार और हमार दायित्व सत्यता बला देख सत्य उन्मोचन समस्त स्थान हल मस्जिद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 नाम आदाय करसूल सल अलहि वास्लमर साल परवर्ती अनुष्ठान पिस আলহামদুলিল্লাহ ওসলাতিত শ্রোতা ও দর্শক দ্বারা রোজা ভেঙ্গে দেয় সেগুলো আমরা শুনছিলাম সেখানে আমরা একটা হাদিস শুনেছি যে আইসারাজি আল্লাহ আনহা বলেছেন রসুলাম উনি ফজর করতেন না পাক অবস্থায় তার অর্থ এই যে রাত্রিবেলায় স্ত্রী জায়স সেই ক্ষেত্রে সকালে উঠে যদি দেখি যে সেহেরির সময় টাইম খুবই কম সময় কম গোসল করলে সেহেরি করা যাবে না সেই ক্ষেত্রে ওই নাপাক অবস্থায় সেহেরি খাবে সমস্যা নেই সেহেরি খাওয়ার জন্য তো আর পবিত্র হওয়ার কোনো শর্ত না সেহেরি খেয়ে এরপরে গোসল করে এরপরে নামাজ পড়বে এবং প্রজা আদায় করবে এতে কোনো ক্ষতি নেই কারণ সে তো নাপাক হয়েছে রাত্রিতে তো জুনবি অবস্থায় নাপাকি অবস্থায় সে যদি সকাল করে অথবা কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে এহতালাম হয়ে গেছে স্বপ্নদোষ হয়েছে একেবারে সেহেরি শেষ মুহূর্তে এসে চোখ ভেঙেছে তো সেই মুহুর্তে সে গোসল করতে গেলে সেহেরি খেতে পারবে না তো গোসল পরে করবে এবং সেহেরি খাবে তারপরে গোসল করে তারপরে সে চলাচলাই করবে ঠিক তেমনই যেমন নাকি সেহেরি খাওয়ার পর যদি কোনো ব্যক্তি শুয়ে থেকে তার যদি এহতলাম হয়ে যায় স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি পরে গোসল করবে সমস্যা কিছু নেই সেজন্য রোজা ভাঙবে না সেহেরিও এই নাপাক অবস্থায় খেলেও রোজা ভাঙবে না তাহলে আমরা রোজা সম্পর্কিত কিছু মাসাইল ইমাম নবাবি রাহিম আল্লাহ উনি একটি অধ্যায় বেঁধেছেন সেটা আমরা জানলাম এর সাথেই রমজান সম্পর্কিত মাসাইল মোটামুটিভাবে সংক্ষিপ্তভাবে এখানে শেষ হচ্ছে তো এখানে আর জিনিস যেটা মাঝখানে ছুটে গেছে সেটা হলো যে ইফতারির সময় দোয়া পড়া ইফতারের সময় দো আপড়া বিসমিল্লাহ বলে ইফতারি করা এবং ইফতারের পর এ দোয়া পড়া দাহাবা দমাউ কিন্তু এখানে আরেকটি যে দোয়া আছে যে দোয়াটি হলেই আল্লাহ আফতার আল্লাহ ও আলা রিজকিকা আফতারতু এই দোয়াটাকে ওলাম ইকরাম জয়ীফ এবং দাবল হরিফ বলেছেন তো বেশি ভালো হলে যে বিসমিল্লাহ বলে ইফতারি করবে ইফতারি পর এই দাহাবাদ দমাউ ওবতাল্লা তেলুকাত এটা করবেন ইনশাল্লা এরপরে যেটা অধ্যায় আছে ইমাম নবাবেন সেটা হলে বাবু ফজলানত ও সাবান সাবান মাসের রোজার ফজিলত ওয়াল আশহম এবং সম্মানিত মাসে রোজার ফজিলত তো আশহিল হরুম কোন মাস বলা হয় চারটি মাস হলো সম্মানিত মাস চারটি মাসকে জাহেলতি যুগ থেকে এটাকে সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই মাসগুলিতে কেতাল বা লড়াই করা হারামে ফি নিষেধি কবির হে নবীল আপনাকে এরা জিজ্ঞাসা করে যে এই সম্মানিত চার মাসে লড়াই করা এটার হুকুম কি বলছেন কুল ফিহি কেতাল এই মাসগুলিতে লড়াই ঝগড়া করা এটা বেশি গুণার কারণ কিন্তু তারপর এটাও বলছেন কলকাতা আল কাবিরুন ওয়াসাদাম আল্লাহর সাথে কুফরি করা আল্লাহর সাথে শিরক করা মুসলমানদেরকে আল্লাহর মসজিদে যেতে নিষেধ করা এটা ওর চেয়ে বেশি অপরাধ ওর চেয়ে বেশি অপরাধমূলক কাজ বিধায় মুসলমানকে যদি কেউ বাধাগ্রস্ত করে তাকে যদি কেউ মসজিদে যেতে নিষেধ করে এবং তাকে যদি সিরিকের কারণে কুপুরের কারণে যে তাকে হাতিয়ার উঠাতে হয় তাহলে এই মাসে তারা হাতিয়ার উঠাবে কোনো সমস্যা নেই ইসলামের কারণে চলতে থাকবে সারা বছর জেহাদ কিন্তু এমনি পরস্পর একে অপরের সঙ্গে লড়াই করা ঝগড়া করা এ মাসে ভালো নয় তো এই মাসে বেশি বেশি রোজা রাখা বা কোন মাসে কোন দিন রোজা রাখার কি ফজিলত সেটা আমরা এই অধ্যায় জানবো ইনশাআল্লাহ এবিষয়ে তিনি বলেন বলেছেন নিকটে সবচাইতে উত্তম সোম রমদানের পর এখন আমাদের যে অধ্যায় শুরু হয়েছে এটা নফল শ্যাম ফরজাম শেষ রমজান মাসে এটা হলো ফরজ আর এখন যেটা শুরু এটা নফল সুন্নত বলছেন রোজার পর সবচাইতে উত্তম সোম উত্তম রোজা হলো মহারম মাসের রোজা যে রোজা সম্পর্কে আমরা পূর্বেও শুনেছি সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো মদিনাবাসীদের দেখলেন যে তারা মোহারমের ১০ তারিখে রোজা রাখে তাদেরকে জিজ্ঞাসা করেছে মা হা দা সোম তোমরা এটাই রোজাটা কেন রাখো তো তারা বলেছিল যে এই দিনে আল্লাহ আল্লাপাক মুসার ইসলামকে ফেরাউনের আজাব থেকে তার নির্যাতন থেকে আল্লাহ ফাক্তাকে নাজাদ দিয়েছে তার সুক্রিয়া হিসেবে দশের মোহরম রোজা রাখা হয় তো আল্লাহ কি বলেছিলেন তোমাদের চাইতে মুসার সাথে আমার হক আরো বেশি বিধায় আমিও রোজা রাখবো তো তখন ওনাকে বলা হয়েছে যে আপনি দশ তারিখে রোজা রাখবেন তাহলে আপনিও রাখবেন ইহুদ নাসারাও রাখবে তাহলে একই তো হয়ে গেল শরীয়তের যেই কাজে তাদের সামঞ্জস্যতা হয়েছে সেখানে বিরোধিতা করতে বলেছে তো আল্লা নবী বললেন যে লাইন বাকি তু আসু মানা তাস আগে হাদিসে আসছে যে আমি যদি আগামী বছর বেশি থাকি তাহলে আমি নয় তারিখের রোজাও রাখবো তাহলে কারণ যেটা আমরা জানলাম মোহরমের দশ তারিখে রোজা রাখতে হবে এই কারণে যেহেতু আল্লা নবী রাখছেন এবং এটা ইসলামের পুরুতে একটা ফরজ ছিল তবে মহারমের দশ তারিখের রোজার সাথে হোসাইন রাজা আল্লাহ তালানুর সহিদ হওয়ার কোনো সম্পর্ক নেই এটা অনেক পরে হয়েছে রোজা তো আল্লাহ নবী রাখছেন আর হোসাইন শহীদ হলো ওনার ইন্তেকারেরও কত পরে তাহলে সেক্ষেত্রে এটার সাথে সেটা মিলানো সে ঠিক না এর ফজিরত কী যে রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো মোহরমের রোজা রাখা ও আফজালুল সলাত বাদাল বাদ আল সরিজাত সলাতুল্লাঈ এবং ফরজ সলাতের পর সবচাইতে উত্তম সলাত উত্তম নামাজ হল সলাত উল্লাঈ তাহাজের নামাজ রাহাম মুসলিম মুসলিমের তিনি বলেন আল্লা সাবান মাসে যত বেশি নফল সিয়াম পালন করতেন এত বেশি অন্য কোনো মাসে করতেন না তিনি সাবান মাসে রোজা রাখতেন কিছুদিন ছাড়া পুরাটাই সাবান মাসে রোজা রাখতেন তো আমরা ইতিপূর্বেই একটা হাদিস শুনেছি আল্লাহ বলছেন যখন অর্ধেক হয়ে যায় তখন তুমি রোজা রেখো না আর এখানে জানা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম পুরো শাবান মাসেই রোজা রাখতেন আইসারাজ্লাম আনহা বলেন তিনি সাবান মাসে যত বেশি রোজা রাখতেন এত বেশি অন্য মাসে রাখতেন না তাহলে দুই হাদিসের সামঞ্জস্য থাকি সেটা হলেই যে ওখানে আল্লা নবী হুকুম দিয়েছেন আর এখানে ওনার নিজস্ব আমল তো ওই হাদিসে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা সাবান মাসের অর্ধেক হয়ে গেল রোজা আর রেখো না আর তিনি নিজে রাখতেন কারণ উনি বলেছেন যে আমার অবস্থা তোমাদের চাইতে ভিন্ন উনি আল্লাহ ওনাকে খাওয়ান এবং ওনাকে পান করান আল্লাহ ওনাকে শক্তি দেন আল্লাহ ওনাকে সমর্থন দেন তো উনি সাবান মাস পুরা রোজা রাখলেও কোনো সমস্যা নেই রোজার মাস উনি ভালোভাবেই রোজা পুরা করতে পারবেন কিন্তু আমাদের জন্য বলা হয়েছে যে সাবান অর্ধেক হয়ে গেলে আর রোজা রেখো যেন রমজান মাসে রোজা রাখতে তোমার কোনো সমস্যা না হয় তাহলে মহারম মাসের এবং সাবান মাসে বিশেষ করে আল্লাহ নবী সালাম একাধিক রোজা রাখতেন সেই ক্ষেত্রে সাবানের প্রথম থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সাবানের প্রথম থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখা যেতে পারে এবং এটা ফজিরতের কাজ তবে পনেরো তারিখের পরে আর না রাখা ভালো আর এর চেয়ে বেশি ভালো সেটা হলো যে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখা সে বিষয়ে আমরা ইনশাল্লাহ আগামী দর্শে নিব তো আমরা ফরস রোজা যেরকম আল্লাহর সন্তুষ্ট জন্য রাখব নফল রোজাও আল্লাপাক আমাদেরকে মাঝে মাঝে এই কিছু কিছু মৌসুমি এবাদত দিয়েছেন যে স্বল্প হবাজতের মাধ্যমে আমরা বড় সবের অধিকারী হতে পারি যে একদিনের রোজার কারণে যদি এক বছরের গুণা মাফ হয় তাহলে সেটা কত বড় গুরুত্বপূর্ণ এই জন্য রোজা যেটা রাখবো সেটা হলো দশ তারিখ অথবা তার সাথে নয় তারিখে আব্বাস মিন হা আসার ইবনে আব্বাস তিনি বলেন রসুল বলেছেন যে নেই কোনো দিন যে দিনে আল্লাহ নিকটে এই দশ দিনের চাইতে জিজ্ঞাস করা হয়েছে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে জিহাদ করতে বের হয়েছে কিন্তু তার জানও ফিরা আসে নেই মালও ফিরা আসে নেই তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহা আল্লাহ রাস্তায় কিছু সকাল এবং কিছু বিকাল আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে অবস্থান করা বলছেন দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে উত্তম বেশি শোভা তারা যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় তাদেরকে দাপন করতে হয় কেয়ামতের দিন ওই তাজা ঘা নিয়ে তারা উঠবে এবং তাদের ঘা থেকে তাদের জখম থেকে রক্ত বের হবে লাউন হুকালা দাম তার রং হবে রক্তের মতো কিন্তু গন্ধ হবে মিসকম্বরের মতো সুভাণ তো এই ধরনের যে যান এবং মাল দিয়ে আল্লা রাস্তায় জিহাদ করেছে যানও শেষ হয়ে গেছে শহীদ হয়েছে মালও ফিরা আসেনি এই মুজাহেদ উত্তম কিন্তু গাজির চাইতেও জুলহাজ মাসের দশ তারিখে এবাজত করা উত্তম বেশি গাজী বলতে জিহাদ করেছে কিন্তু শহীদ হয় হয়নি যান ফিরে আসছে মাল ফিরে আসছে তাহলে ওই ব্যক্তির চাইতে জুলাহাজ মাসের প্রথম ১০ দিনের এবার বিশ্ব এই বিষয়ে আরও বেশ কিছু সুন্নত এবং নফল সিয়াম আমাদের সামনে অধ্যায় আছে এটা নিয়ে আমরা পরবর্তী দর্শে আলোচনা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নেক আমল কর তৌফি দান করুন এই বলে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি এবং সোমনাথ কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা অন্যতম শ্রেষ্ঠ সমাজ যে সব সময় মহান আল্লাহকে কে রাজি করার চেষ্টা করে সত্যিকার অর্থে একটা আইডিয়াল মুসলিম সমাজ কেমন হবে মুসলিম সমাজের প্রত্যেক সদস্য হবেন আল্লা যেখানে নিষিদ্ধ হারাম কাজ দেখুন ইসলামী সমাজ প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস বাংলায় যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা দা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী শুক্রবার জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম নম্বর সতেরো আয়াত আছে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 কোন স্থানে ইসলামী পৃষ্ঠী বাংলা মানবতার সমাজ